আলহামিলাম সলাতাম সঈদসলিন ما بعد শ্রোতা ভাই বোন অনেক সময় এমন হয় যে আমরা দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না কারণ কি এটার কারণ আমাদেরকে উদ্ঘাটন করতে হবে এমন কোন কাজ করে আমরা বসেছি যেই কারণে আমাদের দোয়াগুলো আর কবুল হচ্ছে না সেই রকম একটি ব্যাপার চেষ্টা করব যে কাজ করলে আপনার দোয়া আর কবুল হয় না যে সেই সত্ত্বে কসম খেয়ে বলছি যার হাত जार हाथ जीवन तुमरा अवश्य सत्कर आदेश कर निषेध करा करते এটা যদি পরিত্যাগ করো এটা করার যদি চিন্তা ভাবনা নিজের মাথায় না রাখো যে আদেশ করবো এবং এটা আল্লাহম তারপর এই শাস্তি উঠিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু আল্লাহ হাজির সেটা কখনো কবুল করবেন না সুতরাং দোয়া কবুল না হওয়ার একটি কারণ হচ্ছে যে সৎ কাজ সৎ কাজের আদেশ এবং অসৎ কাছ থেকে নিষেধ করার যে দায়িত্বটুকু প্রত্যেক মুসলমানের সেটা থেকে সরে যাওয়া সেটা থেকে যদি সরে যাওয়া হয় তাইলে আল্লাহ সানু ব্যাপক আকারে শাস্তি পাঠান তখন ভালো লোকেরা যারা খারাপ কাজ করেনি তারা দোয়া করল আল্লাহ সে দোয়া গ্রহণ করবেন না এই কারণে অবশ্যই নিজের দোয়া যদি কবুল হতে চাই আমরা তাইলে আমরা অবশ্যই সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করার যে দায়িত্বটুকু সেটা অবশ্যই সব সময় পালন করার চেষ্টা করব যাকেই দেখব সৎ কাজের আদেশ করব এবং যাকে দেখব অপকর্ম করছে খারাপ কাজ তাকে সে অসৎ কাছ থেকে দূরে সরিয়ে আনার চেষ্টা করব তাইলে আল্লাহ শানু আমাদের দোয়া কবুল করবেন এবং আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন ওসল্লাহ মহম্মদ ও